আলা আলহামদুলিল্লাহিরবলমিনাতফলিয়মুরসলীমতিন ওলাাইনবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত সম্মানিত দর্শক ভাই বোনেরা আসুন আজকে এই আলোচনার প্রথমে আল্লাহ পাকের কাছে দয়া করি আমরা যারা বলছি এবং শুনছি সবার নিয়তটা যেন সহি করে দেন আল্লাহ পাক এবং সাথে সাথে আমরা এই নিয়ত করি আমরা যা শুনছি আমরা যে বলছি এখান থেকে যদি কিছু শেখার থাকে সেগুলো জন্য আমরা আজ থেকে আমল করতে পারি ইনশাল্লাহ আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সে বিষয়টা খুবই সহজ সুন্দর এবং গুরুত্বপূর্ণ যে কিভাবে কোরআন শিক্ষা করা যায় আপনারা যারা কোরআন শিব দীর্ঘদিন থেকে পড়েন তাদের জন্য হয়তো এখানে শেখার কিছু নেই কিন্তু যারা নতুন করে শিখছেন বা শেখানোর চেষ্টা করছেন সেখানে হয়তো আমরা কিছু আলোচনা করতে পারি আমরা সবাই জানি যে কোরআন শরীফ শিক্ষা করার বিষয়টা ইসলামে এত গুরুত্বপূর্ণ যার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই আল্লাপাক এই কোরআন শরিফ আমাদেরকে দিয়েছেন এটা পড়ার জন্যে বুঝার জন্যে এবং অনুধাবন করার জন্যে অন্যান্য অন্য চেয়ে আমাদের কোরআন শরীফ এই ক্ষেত্রে আলাদা যা যে আল্লাপাক এই কোরআন শরীফকে চোদ্দোশো বছর ধরে তিনি একদম একই অবস্থায় রেখেছেন সুরাতল হেজুর আল্লাহ বলেছেন ইন্না জা দিকরা ইন্না আলাহ হাফিদুন আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি এবং আমি এটাকে প্রিজার্ভ করব আমি এটাকে সংরক্ষণ করব এবং এই দুনিয়া যতদিন থাকবে কোরআন ততদিন অক্ষত অবস্থায় বেঁচে থাকবে ইনশাআল্লাহ এর অন্যতম কারণ হলো এই কোরআন শরীফকে মুসলমানরা আত্মস্থ করে মুখস্থ করে রাখে পৃথিবীর অন্য কোনো গ্রন্থ এত মুখস্থ করে রাখা হয় না হয়তো দিয়ে একটা বই কেউ কেউ মুখস্থ করেন কিন্তু কোরআনের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বই মুখস্থ করে রেখেছিলেন এই বই মুখস্থ করেন এবং তারা মুখস্থ করে রাখবেন ইনশাআল্লাহ আমরা এখন আসি এই কোরআন শিক্ষার কয়েকটা স্তর আছে প্রথম হল এই শরীফ শুদ্ধ করে পড়তে শেখা কোরআন শরীফ আরবি ভাষায় আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য আরবি ভাষার কিছু শব্দ কিছু ভয়েস কিছু টোন রপ্ত করা একটু কঠিন যেমন আইন হ কফ দদ এরকম আরও কিছু লেটার আছে যেটা আমাদের জন্য কঠিন কিন্তু কোরআন শরীফে ছাড়াও বেশ কিছু নিয়মকানুন আছে যে নিয়ম কারণগুলো খুব সূক্ষ্ম আলিফ কিভাবে পড়তে হবে রা কিভাবে পড়তে হবে মিম কিভাবে পড়তে হবে বা কিভাবে পড়তে হবে এটা রসুল্লাহ সাল্লাইসাল্লাম শিখিয়ে দিয়েছেন এই কোরআনসচিব কোনো সাধারণ বই নয় সুতরাং এই বইয়ের পড়ার নিয়মও কোনো সাধারণ বইয়ের পড়ার মতো নয় যারা আরবি ভাষাভাষী যেভাবে তারা বই পড়েন সাধারণ বই পড়েন ওইভাবে কিন্তু তারা কোরআনসচিব পড়েন না কোরআন শিব পড়ার নিয়মটাই আলাদা প্রত্যেকটার একটা সুনির্দিষ্ট টান আছে আলী কি করে পাতলা করে পড়তে হবে কি করে মোটা করে পড়তে হবে এটাই কারীরা সেভাবে পড়েন সময়ত ভাই বোনেরা আপনারা যারা মনে করেন যে আপনার তেলাওয়াত খুবই শুদ্ধ আপনারা আবার যাচাই করে দেখুন আসলে আপনার তেলাওয়াতটা কতটুকু শুদ্ধ যদি সেই রকম বিশ্বমানের কারীদের কাছে আপনি আপনার তেলাওয়াত করেন তখন দেখবেন যে আপনারও ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে তাই প্রথম কথা হলো যে আমাদের সবাইকে যুদ্ধ করে কোরআন শরীফ পড়তে হবে যে ভাষায় আপনারা কথা বলেন আমি যদি এর চেয়ে ভিন্ন রকমের কথা বলি আপনারা মনে করবেন এই লোকটা মূর্খ আপনারা মনে করবেন এ লোকটা কথা বলতে পারে না আপনারা মনে করবেন ইনি কোন দেশের মানুষ কেন যে আমি বাংলাটাকে ভিন্নভাবে পড়ছি ঠিক তদ্রুপ কোরআন শরীফকে যদি আমরা যেভাবে রসুল্লা সাল্লাহ আসাল্লাম পড়েছিলেন বা সাহাবাদের শিখিয়ে দিয়েছিলেন যদি ওইভাবে কোরআন শিব না পড়ি তাহলে আমাদের আসলে কোরআন শাহিফ তে হচ্ছে না এটা ঠিক যে অনেক সময় কোরআন শরীফ কিছু কিছু জায়গায় সূক্ষ্মভাবে সুন্দর করে না পড়লেও হয়তো স্বভাব হবে কিন্তু পরিপূর্ণ স্বভাব হবে না এজন্যে আমি অনেক বয়স্ক লোকও দেখেছি এবং আরব লোকদেরও দেখেছি তারা আরবি বলতে পারেন কিন্তু তারপরেও বড়ো বড়ো শিক্ষকের কাছে তারা কোরআন শরীফ কীভাবে পড়তে হয় তা সেটা শেখেন এটা কোনো লজ্জার বিষয় নয় কারণ এটা আমাদের দায়িত্ব কোরআন শরীফ আমাদেরকে শুদ্ধ করে পড়তে হবে এখন আসুন যে আমরা কীভাবে পড়বো কোথায় পড়বো কার কাছে পড়ব প্রথম কথা হলো কিভাবে পড়ব কোরআন শিব শুদ্ধ করে পড়ার জন্যে আমাদেরকে ভালো শিক্ষক খুঁজতে হবে একজন শিক্ষকের কাছে পড়লে হয়তো আপনি এটা পরিপূর্ণভাবে ঠিকতে পারবেন না কারণ কে জানে ওই শিক্ষকের হতো কোথাও ভুল থাকতে পারে যদি আপনি আপনার পড়াটা ওই একই শিক্ষকের কাছে পড়ে সারা জীবন পড়ে যান আর ওই শিক্ষক কিছু ভুল করে থাকেন তাহলে সারা জীবন আপনিও ভুল পড়ে যাবেন এই জন্যে সাধারণত যেটা করা হয় এবং কারীরাও তারা অ্যাডভাইস করেন যে এক কারির কাছ থেকে শেখার পরে আবার অন্য কারির কাছেও পড়ে শোনানো এবং দেখা যে আসলে কোথাও গলত আছে কি না যারা বয়স্ক আছেন তাদের জন্য কিন্তু এই শব্দগুলো উচ্চারণ করা একটু কঠিন আইন গাইন কঠিন লাগে কি বাংলাতে তো আমাদের আইন এবং গাইন নাই কফ এই কাফ ফলার আবার অনেকগুলো নিয়ম আছে কোথাও মোটা করে পড়তে হবে কোথায় জিব্বাটা উপরে লাগাতে হবে নানান রকমের নিয়ম আছে এগুলো আমাদের সবই শিখতে হবে সুতরাং সর্বপ্রথম দায়িত্ব হলো আমরা সকল মুসলমানের দায়িত্ব হলো কোরআন শরীফটা পরিপূর্ণভাবে শুদ্ধ করে পড়া শেখা তেজিজ সহকারে শেখা দুঃখের বিষয় লক্ষ লক্ষ মুসলমান দেশে বিদেশে সব দেশে ছড়িয়ে আছে যারা কখনোই কোরআন শরীফ পড়তে পারে না মোটে পড়তেই পারে না অনেক মুসলমান আছে যারা কোরআন শরীফ পড়ে কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না অথচ মুসলমান হিসেবে প্রথম দায়িত্ব ছিল এই কোরআন শরীফ কী করে শুদ্ধ করে পড়তে হয় সেটা শেখা সম্মানিত ভাই বোনেরা এরপরে কোরআন শরীফ শিখার আর বিষয় হল সুন্দর তেলে আবাদ করা সুললিত কণ্ঠে তেলেওয়াত করা আলানবী বলেছেন তোমরা কোরআন সুর দিয়ে পড়ো রসুল্লাহ সাল্লাই সাল্লাম নিজে সুর দিয়ে পড়তেন এবং সাহবাদেরকেও তিনি এনকারেজ করতে সুর দিয়ে পড়ার এই কোরআন কিন্তু এর ভিতরে এমন একটা মেলোডি আছে এমন একটা সুরের ব্যঞ্জনা আছে যে ব্যঞ্জনা অন্য কোনো গ্রন্থে নাই আমি অনেক পেশাজীবী শিল্পীকে যারা গান করেন তাদের কাছে শুনেছি তারা কোরআনের বিভিন্ন সুরাকে সুর দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু দেখা গিয়েছে যে কোরআনের যে সুর সেই সুরের সাথে গানের কোন সুরের মিল হয় না আবু মুসা আল্লা আশাড়ি তিনি সুন্দর করে কোরআন সাহিব তেল করতেন একদিন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বসেছিলেন তার পাশে আবু মুসা আশারি অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন সাহেব তেল করছেন রসুলাম শুনছিলেন শেষ হওয়ার পরে আবুসা আসারে জিজ্ঞেস করলেন যে আসুল্লাহ আপনি কি শুনেছেন বলে হ্যাঁ আমি তো শুনেছি তুমি তো দাউদ দাউদা আলাহিসাল্লামদের সুরের মহিমা ছিল সেই মহিমা তুমি পেয়েছ আপনারা জানেন রসুল্লাহাম বলেছেন মাল্লাগন্নাল মিন্না। যে কোরআন নিয়ে সুললিত কণ্ঠে পড়ে না গান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ এই কোরআনকে কিন্তু সুন্দর করে পড়তে হবে কারণ এটা হলো আল্লাহর বাণী আল্লাহর বাণীকে যদি আমরা সুন্দর করে মন ভরে না পড়ি তাহলে কোন বাণীকে আমরা সুন্দর করে পড়বো আমরা মুসলমান যারা তাজবিদ শিখেছি সাথে সাথে এটা আমাদের উচিত এই কোরআন আমরা কিভাবে সুন্দর করে পড়তে পারি হ্যাঁ গলার সুর সবার সমান নয় কিন্তু চেষ্টা করলে এই ভাঙ্গা গলা দিয়েও অনেক সুন্দর করে কোরআন শরীফ পড়া যায় তেলাওয়াত করা যায় সেটা শিখতে হবে এবং এজন্য আমাদের সময় দিতে হবে এটা নিয়ে আমাদের গর্ব করতে হবে এই কোরআন শরীফ তেলাবাদ করার শুধু কারিদের দায়িত্ব নয় এই কোরআন শরিব সুন্দর করে তাদের ভিতরে এই চর্চা ছিল যেদিন থেকে মুসলমানরা ইসলামকে জানা ছেড়ে দিয়েছে বুঝা ছেড়ে দিয়েছে ইসলামকে নিয়ে গর্ব করা ছেড়ে দিয়েছে সেদিন থেকে তারা কোরআন শরিব বন্ধ করে দিয়েছে এবং অমর দিয়াল তালাহর কথায় এই কোরআন আমাদেরকে সম্মানিত করেছিল অসম্মানিত করেছে আবার এই কোরআন অসম্মানিত করবে যারা এই কোরআনকে ছেড়ে দিবে এই মুসলমানরা সারা দুনিয়ায় সম্মানিত ছিল যখন তারা কোরআনকে সম্মান করত। এই মুসলমান সারা দুনিয়ায় উন্নত ছিল যখন তারা কোরআনকে উন্নত করে রাখত আজ এই মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে যার কারণে মুসলমানরা আজ পতিত অবনত অপদস্থ সমেত ভাই বোনেরা আসুন আমরা সবাই আল্লাহর এই কোরআন নিয়ে গর্ব করি আসুন আমরা সবাই আল্লাহর কিতাব সুন্দর করে পড়ি আসুন আমরা শিখি কি করে সুন্দর করে তাজবির দিয়ে পড়তে হয় আল্লাহ বলেছেন ওরাতিল কোরআনা তার তিলা কোরআনকে তোমরা তার তিল করে পড়ো আমরা এ বিষয়ে আরও কথা বলবো সামান্য ব্রেকের পর আপনারা কিন্তু ততক্ষণ থাকবেন আসসালামু আলাইকুম প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হলো হজ। মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিস টিভি বাংলায় আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের উপ শুধু পিস টিভি বাংলায় দেখুন চোখের বাংলাদেশে আর ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল Promising rules. It is a believe in Allah. The Quran is the greatest miracle of Allah subhanahu wa ta'ala. If you're neglecting the answer for other people, then you are becoming immoral. An alien person will never enter the Jannah. Death is not defined as nation. But in role models. Ek kambra hum diutya naaste. Bhagwan hai. Dursha nahi hai. Nahi hai, nahi hai. Sarabi nahi hai. Dekhum. Pothra Pradarshak. Paraborti Anashtan. Peace TV Banglai. আমরা যারা বড় আছি আমাদের জন্য কিন্তু এই তারতিল করে পড়া এখনকার জন্য কঠিন কারণ ভাষাবিদরা বলেন যে যখন আমাদের জিব্বা কোনো একটা ভাষার উপরে অভ্যস্ত হয়ে যায় সেই অভ্যাস তখন পরিবর্তন করা কঠিন হয়ে যায় কিন্তু আমরা চেষ্টা বন্ধ রাখবো না আমরা চেষ্টা চালিয়ে যাব কি করে আমাদের এই তেলাওয়াতটাকে আরও উন্নত করতে পারি আপনি যদি এই কোরআনকে সম্মান করেন বিশ্বাস করুন পাক অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে আপনাকে সম্মান করবেন এবং অবশ্যই আখেরাতেও আপনি সম্মানিত হবেন ঈশ্বর আল্লাহ এই দুনিয়াতে যারা কোরআনকে সম্মান করেছে আল্লাহ তাদেরকে কখনোই অপদস্থ করে নাই রসুল্লাহ সাল্লিউসাল্লামকে লোকজন অপদস্থ করেছে যারা অপদস্থ করেছিল আজকে তারা কোথায় তাদের নাম কেউ নেয় না সমর্থ ভাইরা আসুন আমাদের বাচ্চাদেরকে আমরা তাজবিদ শেখাই আমাদের বাচ্চাদেরকে আমরা সুন্দর কোরআন শরীর তে করতে শেখাই এরপরে কোরআন শিক্ষার পরবর্তী পর্যায় আসে কোরআন মুখস্থ করা অনেকে আছেন যারা তাজবিদ ঠিক না করে তারা কোন মুখস্থ করা শুরু করে দেন এটা কিন্তু একটা ভুল তারা মনে করেন যে আমরা আগে মুখস্থ করি নামাজ পড়ার মতো যতটুকু করান লাগে ততটুকু শিখি তারপরে আমরা তাজভিত্রিক করব কিন্তু আসলে কোনো অভিজ্ঞ শিক্ষক কিন্তু এই পরামর্শ দেন না তারা বলেন যে আপনি যতটুক শিখেছেন ততটুকু আগে শুদ্ধ করে পড়া শেখেন এরপর আপনি মুখস্থ করেন কারণ যদি আপনি একবার ভুল মুখস্থ করেন সেটা শুদ্ধ করা কিন্তু খুবই কঠিন হয়ে যায় আমরা যারা পাঁচটা ছোঁড়া দশটা ছোঁড়া এক পাড়া দুই পাড়া পাঁচ পাড়া যায় মুখস্থ করেছি আমাদের কিন্তু এটা কন্টিনিউ করে যাওয়া উচিত তার কারণ হলো জান্নাতে যে যত বেশি কোরআন শিব মুখস্থ করেছেন তার স্থান তত উপরে যাবে কেয়ামতের ময়দানে তাদের আলাদা সম্মান দেয়া হবে সময়ত ভাই বোনেরা এই কোরআন শিব হেফজু করার মুখস্থ করার দায়িত্ব কিন্তু আসলে ইন সকল মুসলমানের উপরে কিছু লোক অবশ্য পুরো কোরআনশিপ মুখস্থ করেন কিন্তু যারা পুরো কোরণশিপ মুখস্থ করতে পারেন না তাদেরও বিশেষ অংশগুলো মুখস্থ করা দরকার আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত দেওয়া দরকার যেন তারা পুরো কোরআনশিপ না হলেও যতদূর পারে তারা মুখস্থ করতে পারে তার কারণ বাচ্চা বয়সে যেগুলো মুখস্থ করা হয় বৃদ্ধ বয়সে বা বয়স্ক হলে সেগুলো থাকে আরবিতে একটা কথা আছে আল হেফজ শেগার কান ফিল হাজার অর্থাৎ ছোটোবেলায় যেগুলো মুখস্থ করা হয় এগুলো পাথরে খুদাই করলে দাগ দেলে যেরকম হয় ঠিক রকম। আপনি আমি ছোটবেলায় কত কবিতা মুখস্থ করেছিলাম সেগুলো এখন আমরা অনেক মনে করতে পারি কিন্তু আমরা বয়স্ক হওয়ার পরে যেগুলো মুখস্থ করেছিলাম অনেক কিছু আমরা মুখস্থ করতে পারি না মনে রাখতে পারি না তো এই জন্যে আমাদের প্রত্যেকের উচিত আমরা যার যতটুকু শক্তি আছে কাজে লাগিয়ে কোরআন সাহেব মুখস্থ করা এবং আমাদের বাচ্চাদেরকে ছেলে হোক মেয়ে হোক কোরসি মুখস্থ করা তাদেরকে অভ্যস্ত করা সময় তো ভাইরা এই কোরশি মুখস্থ করার বেশ কিছু টেকনিক আছে একজন অভিজ্ঞ আলেম বলেছেন যে হেফজ করার জন্যে সময় মোটামুটি তিন ভাগ একটা হলো যে রাতের শেষ ভাগ ফজরের আগ থেকে শুরু করে এটা হলো মুক্ত করার জন্য সবচেয়ে ভালো সময় তারপর হলো গবেষণামূলক চিন্তা করা গভীর চিন্তা করা এটা হলো সকাল বেলার জন্য এবং এর একটু পড়া হলে লেখার জন্যে ভালো তার একটু পরে হলেও পড়ার জন্যে ভালো এজন্য আমরা যখন কোরআনশাহিব পড়বো বা মুখস্থ করব। তখন এমন একটা সময় বেছে নেব যেটা খুব নির্ঝঞ্জ থাকে শব্দ কম থাকে আমাদের কনসেনট্রেশন বেশি থাকে ঘুম ঘুম ভাব না থাকে বাচ্চাদেরকেও ঠিক এইভাবে অভ্যস্ত করানো উচিত যদি আমরা এইভাবে অভ্যস্ত করাতে পারি অল্প অল্প টার্গেট দিয়ে তাহলে দেখা যাবে যে খুব অল্প সময়ের ভিতরেই আমরা অনেক কিছু মুখস্ত করে ফেলতে পেরেছি কোরআনশিপ মুখস্ত করার ব্যাপারে রসুরস্লামে খাদেসি বলেছেন যে তোমরা এই কোরআন শিবটাকে খুব শক্ত করে ধরো তার কারণ হলো এটা হলো উটের মতো উটকে যদি তোমরা দড়ি ধরে না আটানো তাহলে সেই উট চলে যায় একটি কোরআনশ্রিপও এরকম মুখস্থ করার পর যদি আমরা এটাকে রিপিট না করতে থাকি তাহলে আমরা ভুলে যাই তাড়াতাড়ি এটা কিন্তু নর্মাল এই যারা হাফেজ হয়েছেন তারা জানেন যে কোরআন শিব হেফজ করা মুখস্থ করা যত সহজ এই মুখস্থ ধরে রাখা তত কঠিন এটার জন্য অনেক সময় লাগে অনেক কমিটমেন্ট লাগে এবং বারবার রিপিট করা লাগে রিভিশন দেওয়া লাগে এজন্যে আমাদের সবার উচিত যে আমাদের কোরআন শিব আমরা অল্প অল্প করে মুখস্ত করি এবং যেগুলো মুখস্থ করি সেগুলো আমরা যেন নামাজে পড়ি এগুলো আমাদের রিভিশনের সহায়তা করে ফজরের নামাজ মাগরিবের নামাজ আমরা লম্বা ছরা পড়ি না কিন্তু ঈশান নামাজে আমরা পড়তে পারি এছাড়া নফল নামাজে আমরা যেগুলো মুখস্থ করে সেগুলো আমরা পড়তে পারি এগুলো আমাদের মেমোরাইজেশনেও কিন্তু খুব সাহায্য করে সময় তো ভাইরা যারা অভিজ্ঞ তারা পরামর্শ দিয়েছেন যদি আমরা কোরআন শিফগুলো ভালোভাবে মুখস্থ করতে চাই সময় একই বই ব্যবহার করা দরকার একই মোছাপ ব্যবহার করা দরকার কারণ আমাদের আই কন্ট্যাক্টের সাথে একটা ফোটোগ্রাফিক মেমরি চলে আসে সেখানে এজন্য যারা ভালো হাফেজ তারা তো শুধু আয়াতগুলো মুখস্থই করেন না তারা বলতে পারেন যে অমুক এত অমুক শব্দ অমুক পৃষ্ঠা ডাইন পাশে আছে উপরে আছে বাম পাশে আছে আছে আছে তারা লোকেশনটা বলতে পারেন বলতে পারেন কারণ তারা একই বই ফলো করেন যারা বিভিন্ন সময় বিভিন্ন মোসাফ ফলো করেন তাদের জন্য এই ফটোগ্রাফি স্মৃতি বা মেমরিটা আনতে খুব কঠিন হয় তো জন্য তারা অ্যাডভাইস করেন যখনই মেমোরাইজ করবেন সময় একই বই পড়বেন এই জন্য আমি অনেকে দেখেছি যে তারা সময় একই বই সাথে রাখেন যেখানেই যান তারা এই বইটা সাথে নিয়ে যান এবং তারা পকেটে রাখেন এমনকি বিদেশে গেলেও তারা সাথে এটা নিয়ে যান কোরআন শিব সহজে মুখোমুখ করার এটা একটা অত্যন্ত ইফেক্টিভ বই এরপরে কোরআন শেফের সাথে নিয়মিত সম্পর্ক রাখা যারা হাফেজ হয়েছেন এবং যারা তাদের হেফসকে টিকে রাখতে চান তারা তাদেরকে দেখেছি তারা যে কোনো অবস্থাতেই এই কোরআন শিব মুরাজা করা রিপিট করা বলেন না আমি অনেকে দেখেছি তারা হাঁটছেন মনে মনে কোরআন পড়ছেন তারা হয়তো গাড়িতে চড়ছেন মনে মনে কোরআন পড়ছেন কারণ এটা না করলে কোরআন শিফ আমরা বারবার ভুলে যেতে পারি সমত ভাই বোনেরা আমরা মুসলমান আমাদেরকে কিন্তু শুধু কোরআন ভালো করে তেলাওয়াত করতে বলা হয়নি শুধুমাত্র কোরআন হেফজু করতে বলা হয়নি আমাদেরকে আরো বলা হয়েছে এই বুঝতে কারণ আমল করতে গেলে আমাদের কোরআন বুঝতে হবে যদি আমরা না বুঝি তাহলে তো আমরা কোনোদিন আমল করব না ইদানিং আমাদের সমাজে কিছু কিছু লোক বলা শুরু করেছেন যে কোরআন বোঝার দায়িত্ব হলো শুধুমাত্র আলেমদের কোরআন বুঝার দায়িত্ব হলো শুধুমাত্র স্কলারদের এটা হলো মারাত্মক ভুল আল্লাহ নবী কোথাও একথা বলেন না আল্লাহ নিজে কোথাও এটা বলেন নাই কোরআন বুঝার দায়িত্ব সকল মুসলমানের সমান তার কারণ এই কোরআন হলো একটা মেসেজ এই কোরআন হলো একটা রিসালা এই কোরআন হলো একটা চিঠি সবার কাছেই আর আপনি কি মনে করেন যে আল্লাহ আপনার কাছে একটা চিঠি দিয়েছেন আর তিনি বলবেন যে এটা তোমার বোঝার দায়িত্ব না এই চিঠিটা বোঝার দায়িত্ব হলো একজন আলেমের এটা কখনোই হতে পারে না তোমরা তো ভাই বোনেরা তাই আমরা যে যেখানে থাকি না কেন যে পেশাতেই থাকি না কেন আজ থেকে সিদ্ধান্ত নিন আল্লাহ পাকের দাওয়ায় কোরআন আপনারা বুঝবেন যে সুরাগুলো আপনি নামাজে পড়েন আপনার কি একটু মন চায় না যে আমি এই অর্থগুলো শিখি যে আমি কি বলছি যখন আমি বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আলমিন্তগতের সৃষ্টি করতা পালন করতা কি অর্থ এখানে লুকিয়ে আছে আপনার কি মনোযোগ আরো অনেক বেশি দিতে পারতেন আল্লাহর প্রতি আপনার মহাব্বত আরো অনেক বাড়তো আল্লাহর প্রতি শ্রদ্ধা আপনার অনেক বাড়ত আল্লাহর প্রতি তাকও আপনার অনেক বাড়ত যখন আপনি বলেন মা লিকদিন তিনি হলেন বিচার দিনের মালিক তার মালিকটা কি আপনি নামাজে আপনি চিন্তা করতে পারছেন যখন আমাদেরকে বিচারের সামনে দাঁড়াতে হবে তখন ওই মালিকের সামনে দাঁড়াতে হবে তার অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না এরপর আপনি বলছেন ইয়া কেনা আবুদু ওয়া ইয়া কেনা স্তাই আমি শুধু তোমার এবাদাত করি তোমার দাসত্ব করি তোমার গোলামি করি সমান্ত ভাইয়রা আমরা যারা নামাজ পড়ি পাঁচ বার নামাজ পড়ি কতবার আমরা সুরা ফাতেহা পড়ছি এবং আল্লাহর কাছে আমরা কমিটমেন্ট দিচ্ছি ও আল্লাহ শুধু তোমারই দাসত্ব করি কিন্তু বাস্তব ময়দানে আমরা কি শুধু আল্লাহ দাসত্ব করি আমরা তো আরও কতজনের দাসত্ব করি আল্লাহর কথা ভুলে যেয়ে তাদের কথা শুনি তাহলে আমরা এটা কেন করি এটা করি এই জন্যে যে নামাজে যখন আমি বলি ও আল্লাহ আমি শুধু তোমার দাসত্ব করি আমি অর্থটা বুঝি না আমি না বুঝি আল্লাহকে কমিটমেন্ট দিই আমি যখন বলি ইয়া আবু আমি শুধু তোমার কাছে সাহায্য চাই কিন্তু বাস্তব ময়দানে দেখা যায় আল্লাহকে ভুলে আমরা অনেকের কাছে সাহায্য চাই আমরা চাই এই জন্যে আমরা কোরআন পড়ে শিখতে পারি নাই একমাত্র আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান দিতে পারেন যেকোনো অবস্থায় আল্লাহ পাকে এগিয়ে আসতে পারেন ইব্রাহিম খালিল সালামের ঘটনা আপনারা স্মরণ করুন এখানে তাকে যখন আগুনে ফেলে আল্লাফক তুমি ইব্রাহিমের প্রতি সুশান্ত হয়ে যাও ঠান্ডা হয়ে যাও সময় তো ভাইরা এই কথাগুলো যদি আমরা জানতাম কোরআন শরীফ পড়ে তাহলে যখন বলে ইয়া কানা আবুদ ইয়া কান্ত তোমার দাসত্ব করি এবং তোমার সাহায্য চায় দুনিয়ার কারোর কাছে আমরা কোনোদিন সাহায্য চাইতাম না আল্লাহকে বাদ দিয়ে যেহেতু আমাদের এই অর্থ আমাদের হৃদয় নাই আমরা অর্থ বুঝি না বারবার বারবার যায়। আমরা ভুল করি। অথচ ভাই বোনেরা আপনারা সবাই শিক্ষিত মানুষ লেখাপড়া জানেন কিন্তু এই লেখাপড়া জানার পরেও যদি এই সত্য থেকে আমরা দূরে সরে যাই এত বড় সুন্দর গ্রন্থ আপনার হাতে আছে কিন্তু কখন আমরা বুঝে দেখলাম না এই গ্রন্থে কী আছে কত মধু এখানে আছে কত জ্ঞানের কথা এখানে আছে কত মজার কথা এখানে আছে আমাদেরকে কোরআন শিখতে হবে অর্থাৎ কোরআনের অর্থ শিখতে হবে এর ব্যাখ্যা শিখতে হবে কোরআনের অর্থ শিখতে গেলে আমাদের কিছু আরবি জানতে হবে তার কারণ অনুবাদ দিয়ে আসল ভাষার স্বাদ পরিপূর্ণভাবে কখনোই পাওয়া যায় না সময় তো ভাই বোনেরা আসুন আমরা আমাদের জীবনকে করার জন্য আমাদের বাচ্চাদের গড়ার জন্য আমাদের পরিবারকে গড়ার জন্য এই কোরআন শরীফ আমরা শুদ্ধ করে পড়ি সুন্দর করে পড়ি অর্থ সহ বুঝে পড়ি এবং এগুলো আমল করার চেষ্টা করি তাহলেই এই কোরআন হবে আমাদের জন্যে সম্মানের এই কোরআনে আমাদের দুনিয়াতে মুক্তি দেবে আখেরাতেও নাজাত দিবে আল্লাপাক আমাদেরকে জান্নাতে দিবেন আসুন আমরা সেই দোয়া করি আমিন। আখির দাওয়ানা রবিলমিন আসসালামাইকুম বরহমাত বারকাত सम्पद के सुरक्षित न रखते बनियोग्प के नृद्धि करते जी निश्चय अपन सम्पद बाढ़क्षित पवित्र আপনার জাগাত দামের অর্থ পাঠাতে পারেন তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সো খেউ তিন শূন্য শূন্য শূন্য আট তিন সুইফ্ট বিআইসি খেউ এ আর এ দুই দুই টাকা support at peace peace tv.tv tv अनुसरण TV कर प्रथम नाम आदेश दिल्पजता সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ কাল রাত বাংলাদেশে দশটায় ভারতে বিস টিভি বাংলায় পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই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 रात साढ़े एगारोटांगे और रगारोटाय भारत पिस टी बांगलाय